আমাদের বক্তব্য একটা বিষয় হচ্ছে যার কালেমা রসিদ হবে না মৃত্যুর সময় বা ইমানের সহিত মৃত্যু হবে এই বিষয়টা আবার আমরা অনেক সময় মনে করি যে মৃত্যুর সময় কোন ব্যক্তি যদি জোরে জোরে এই বাক্যটা কালেমাটা যদি পরে মারা যেতে পারে আমরা বলে যে আমার দাদা মারা যাইতেছিলাম যে ব্যক্তির আখের কালাম হবে লাখের কালাম মানে ওই একটু আগে আমি আলোচনার মধ্যে বলছি যেমন মা হাজার রাজুল এটাকে আমরা বুঝছি যে কবরের মধ্যে শেষ বাক্য শেষ কথা শেষ কথা মানে মরার আগে দিয়ে বলছে শেষ কথা তা ছিল কিন্তু আসলে আরবেরা আখের কালাম বলতে শেষ কথা বোঝায় না আরবদের জিজ্ঞেস করবেন সে হয়তো বলছে যে খামসা আসারা রিয়াল পনেরো রিয়াল পনেরো রিয়াল কীছে আপনি মূলাইতেছেন ফার্স্ট রিয়াল এই কইস পনেরো লাস্টে ওই আরবে আপনারে বলে দিব যে আখের কালাম আসারা রিয়াল মুনাফেকার প্রথম দিকে জীবনের প্রথম দিকে কিন্তু তাদের শেষ অবস্থাটা জীবনের শেষ দিকে তারা ইমানের উপরে ছিল না সাহাবাহিক যেমন জীবনের প্রথম অবস্থায় ইমানের উপরে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন কিন্তু মারা গেছেন কুপরি অবস্থায় ইমান অবস্থা মানে শেষ জীবনে তাদের ইমান ছিল না তারা মুনাফেক হয়ে গেছে তো মানে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লাহদার উপরে বিদ্যমান থাকা এটা মুখ্য বিষয় হলো আমার মৃত্যু পর্যন্ত লাহ থাকা আর ইমানদার গুনাগার যদি হয় তার আকাইদা যদি ইমান যদি বিশুদ্ধ থাকে তাহলে সে জাহান্ন গেলেও আল্লাপাক এক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে সাফা হবে সে সাফা হাতের মাধ্যমে একসময় সে জান্নাতে আসবে মানে ইমানদার স্থায়ী জাহান্নামি হবে না তবে শর্ত হইল ইমানদার ইমানটা তার বিশুদ্ধ থাকতে হবে ইমানেই যদি গন্ডগোল থাকে তাহলে জাননাতে আসার সম্ভাবনা